আসসালাম বসমিমা قال، قال أغفر রসুল আজকের যে দর্শ সামনে আছে তার বিষয় বস্তু হচ্ছে আল্লাহ রব আলিনের কাজ কর্মের ক্ষেত্রে আল্লাহ রবিনের क्षेत्र क्षेत्र आल्लाज करापर्केला भलो जान भलो करबें ना मंद करब्यक्तिर सम्पर् আল্লাহ সম্পর্কে কসম করে ফেললো যে আল্লাহ এরকম করবেন না আল্লাহর কসম আল্লাহ এরকম করবেন না অথবা এর বিপরীত আল্লাহর কসম আল্লাহ এরকম করবেন আল্লাহ সম্পর্কে আল্লাহর কাজ সম্পর্কে আল্লাহর ক্ষমতা সম্পর্কে কসম করা এই সম্পর্কে কি হুকুম শরীয়তের এটি জায়জ না না জায়েজ সামনে যে হাদিসটি রয়েছে তার দ্বারা প্রমাণিত হয় যে এটি একটি অপরাধ গনহা এবং এমন এক গণা যে এক ব্যক্তির আল্লাহ আমলকে ধ্বংস করে জান্নাতির লোক মানে জান্নাতি আমল করত ভালো মানুষ ধর্মিক লোক ছিল কিন্তু আল্লাহ তার কাজ কর্ম আমলকে সবকে ধ্বংস করে তাকে জাহান্নামে দিয়ে দিলেন আর যে ব্যক্তি সম্পর্কে কসম করেছিল যে আল্লাহ ওকে মাফ করবে না তাকে আল্লাহর বই মাফ করে দিয়ে জান্নাতি দিয়ে দিলেন কারণটি আল্লাহর ক্ষমতার ব্যাপার আল্লাহর ইচ্ছার ব্যাপার কাউকে মার্জনা করা না করা কাউকে জান্নাতি দেওয়া না দেওয়া এই ক্ষেত্রে কোন মানুষের এখতিয়ার নেই নবির আসলের এখতিয়ার নেই এখতিয়ার একমাত্র আল্লাহ রব্বুল আলমিনে কাকে আল্লাহ জান্নাত দেবেন কাকে দেবেন না কার ওপর আহমত করবেন কার ওপর করবেন না কার কারকুচিত করবেন কার করবেন কাকে আল্লাহ সুখী করবেন কাকে দুঃখী করবেন সবকিছু আল্লাহ রবিনের ইতিয়ার ভূত আল্লাহর ইচ্ছা মোতাবেক ইয়াফ আলম আয়াশা আল্লাহ যা চান তাই করেন কারো ক্ষেত্রে ইখতিহার চলবে না এই জন্য আম্বিয়া আলিহিম সাল্লা তাল্সালামের পিয়া নবিস্লামের সাফাৎ সাফাৎ দোয়া সাফাত আল্লাহ জান্নাতে দেবেন না কুফুরি আখিরা যদি এরকম কেউ রাখে তাহলে সাফাত মানে শেষদাই পড়ে যাবেন শেষদাই পড়া মানে কি দোয়া করা নয় আল্লাহর কাছে তারপরে নবী সাল্লা আল্লাহ বলবেন ইয়া মহামরফ করো আল্লাহ রব আলম দাতা আল্লাহ রবুল আলমিন দাতা যদি মোহাম্মদাল্লাম না হন তাহলে আর পৃথিবীতে আছে কে দাতা হ্যাঁ কেউ আছে জিলানি চিস্তি খাজা মাজা কেউ নেই তো আল্লাহ রবুল আলমিনের কুদরত ক্ষমতা আল্লাহ রবাহ আলমিনের ইতিহার আল্লাহ রবীন্দ্রের কাজকর্ম সব তারপর এই হবেই কসম করে বলছি এই হবে না কসম করে বলছি নয় এ হাদিসে এর পরিণাম যে খুব ভয়াবহ তা উল্লেখ করা হয়েছে আর একটি হাদিসে আছে যে আল্লাহর কিছু বান্দা আছেন তারা যদি আল্লাহর উপরে কসম করেন তাহলে আল্লাহ রবুল্লা আলম তাদের কসম মুক্ত করে দেন মানে তাদের কসমে বাস্তবায়ন করে দেন আল্লাহ আল্লাহ আলমিনের কাজ কর্মের ক্ষেত্রে যদি কসম করেন তাহলে আল্লাহ তাদের কসম থেকে মুক্ত করে দেন মানে তাদের কসমকে পুরা করে দেন কসম করে নিয়েছেন তা আমি দিয়ে দিবাহ তাহলে দুই হাদিসে বাহ্যিক দ্বন্দ্ব মনে হচ্ছে তাই না এই জন্য বলেছেন যে আল্লাহ কর্ম আল্লাহর কুদরত সম্পর্কে কসম করা হচ্ছে দুই দুই প্রকারের প্রকারের কসম কসম করা হচ্ছে হচ্ছে এক অহংকার নিজেকে বড় মনে করে কসম করা যে আমি এত যোগ্য ব্যক্তি আমি এত এত যোগ্যতা সম্পন্ন ব্যক্তি আমি এত আমলা ব্যক্তি আমি এত পরেশগার আল্লাহওয়ালা ব্যক্তি আমি আল্লাহর এত নিকটবর্তী হয়েছি যে আমি যদি কসম করে বলি তাহলে যা বললাম তাই হবে তারপর আল্লাহ রব কাজকর্ম সম্পর্কে জাস্টিফাই করা যে আমি যে কথা বলছি তাতে একই রয়েছে হবে এগুলি হচ্ছে নিজেকে বড় মনে করে কথা বলা অহংকার করে কথা বলা তাও আল্লাহ রব্লুল ইতিয়ার সম্পর্কে আল্লাহ রবুল্লা আলমিনের কাজকর্ম সম্পর্কে আল্লাহ রবুল আলম কুদরত ক্ষমতা সম্পর্কে সুতরাং এটি হচ্ছে হারাম এবং এই ব্যক্তি তার দুনিয়া এবং আখেরাতকে ধ্বংস করল সে নামের পথে যে ব্যক্তি অন্যের সম্পর্কে প্রকার হচ্ছে আল্লাহ রে আশাবাদী কোন মন্তব্য করা যে আল্লাহ রব আলমিন এটি করবেন আল্লাহর কাছে আশাবাদী হয়ে এবং আল্লাহর কাছে দরখাস্ত করে যে আল্লাহ তুমি এই কাজটি করো আল্লাহর কাছে কাইমনে চাওয়া যে আল্লাহ তুমি এই কাজটি করো এবং আল্লাহ রব্বালের কাছে দোয়া করেছি আল্লাহ রব্বাল কবুল করবেন এবং হবে নেক্ট ব্যক্তি মোস্তাজাবুদ্দাওয়া যার দোয়া কবুল হয় দোয়া কবুল হয় কার যে ব্যক্তি তৌহিদবাদী মুশ্রেক নাই যার আকিদা আমলে কোনো ক্ষেত্রে না ছোট শির কাছে না বড় শির কাছে দোয়া কবুল হয় ওই ব্যক্তির যে ব্যক্তি পুরোপুরি হালাল রেজেক ভক্ষণ করে হারামের কোনোড়ে চলা ফিরাই আল্লাহ রাবুল আলম দোয়া কবুল করেন কার যার একমাত্র আল্লাহর উপর আস্থা ভরসা মুত্তাকি পরেসগার আল্লাহ কব্বাল মুক্তিন আল্লাহ বলছেন আল্লাহ রবুল আলম কবুল করে থাকেন কার এবাদত বন্দি দোয়া মুখিনের তো যদি আল্লাহ রাবুল্লাহ আলমের কাছে তাওয়াজের সাথে নমনীয়তার সাথে বিনয় হয়ে খুশুখজুর সাথে আশাবাদী হয়ে কসম করে তাহলে ওই হাদিসের আওতাভুক্ত ইনামিনার কত বান্দা আছে লা আল্লাহ সম্পর্কে আল্লাহ কোন ফ্যাস সম্পর্কে যদি কসম করে আল্লাহ দেবেন দেবেন আল্লাহর কসম করে বলছি আল্লাহ পানি দেবেন আল্লাহর কাছে দোয়া করছে এবং সে কসম করে বলে আল্লাহর কসম করে বলছি যে পানি হবে বৃষ্টি হবে তাহলে আল্লাহ রাবুল আলম দেখেন যে এই লোকটি এত পরেজগার তৌহিদবাদী মহিদ ব্যক্তি হালাল রেজিক ভক্ষণ করে আর লোকদেরকে বলেছে যে আল্লাহর কসম করে বলছে আল্লাহ দেবেন আমার উপর আশা এই কথা নাই যে তার কোন ক্ষমতা আছে তাতে আশা নেই তাহলে আল্লাহ রব আলমিন তার কসম থেকে তাকে মুক্ত করেন মানে তার মনের আশা পূরণ করে দেন বুঝতে পারলেন পার্থক্য জি তো এই দুই হাদিসের সমন সমন্বয় এইভাবে হবে তবে সাধারণ মানুষ আর আমরা সবে সাধারণ মানুষ এই ভাববেন না যে একজন কেউ আলেম হলে আর কেউ মুরব্বী হলে সে অসাধারণ হয়ে গেল না আম্বিয়া রাসুলগনাই হ্যাঁ তাদের ক্ষেত্রে আল্লাহ আলমিনের আমল সম্পর্কে আল্লাহ রব্লুল আলমিনের ইচ্ছা সম্পর্কে কোন রকমের কসম করা দুঃসাহসিকতা দেখাবো না কারণ আমাদের আমল ধ্বংস হয়ে যাওয়ার আশঙ্কা আছে জান্নাতি লোকের জাহান্নামের পথে চলে যাওয়ার আশঙ্কা আছে যেমন এই হাদিসটি প্রমাণ করে মুসলিম শরীফের হাদিস জন্দুবিন আবদুল্লাহ রাজি আল্লাহ বর্ণনা করছেন তাহলে পূর্ব যুগে প্রাচীন যুগের ঘটনা বললো আল্লাহর কসম করে বলছি অমুক ব্যক্তিকে আল্লাহ কখনো মাফ করবেন না গ্রামে দুইজন লোক ছিল একজন খুব সতলোক এই লোকটি খুব সতলোক एबाद गुजार अबूर से आलेम छा कदम तो तक आलेम के सम्पर्क ज्ञान आमज नहीं हलाल हराम खाए हाल हराम सब बेक्ति से आलेम हलो ना कि आलेम ओ व्यक्ति जो व्यक्तर का दिन ज्ञान आज भलो ए तर मोताबल से हम शरियत आलेम बेआमल व्यक्ति एलेम थो आलेम नए আর এজন্য জন্য আবু জাহালকে জাহিল বলা হয়েছে তার শিরকির কারণে সে মূর্খ ছিল না সে জ্ঞানী ছিল না হলে নেতা কি করে আরবদের নেতা আবু জাহাল মূর্খ তার বাবা বলা হয়েছে এজন্য যে তার আমল ছিল না আকিদা ছিল না ইসলামী ছিল না তাহলে যার আমল নেই সে ব্যক্তি জাহিল এলিম থাকলেও বরং জাহেল চাইতে খারাপ এটি হচ্ছে ইহুদিদের রাস্তা জেনে শুনে কর্ম না করা জানা সত্ত্বেও আমল না করা আর আবেদকে আমল আছে কিন্তু এলম নেই এলম নেই কিন্তু আমল ভালো আছে তাহা যুদ্ধ ছুটে না কোনো দিন এসরাক চাষ ছুটে না সোমবার আর বৃহস্পতি রোজা ছুটে না আর দেখা যায় রমুখ আলেম তো সোমবার রোজা রাখতে দেখি না বৃহস্পতি রোজা রাখতে দেখি না তখন মনে অহংকার ঢুকে গেল আরে আমার মতো আছে কে ফুটে পড়েছে আর বলে ফেললো কি বলে ফেললো আল্লাহর কসম করে বলছে না আমি রোজা রাখি আমি পড়ি আমল করি আর এই কখনো মাফ করবে না এই কসম করার এখতিহার কি আল্লাহর ফায়সালা সম্পর্কে আল্লাহ মাফ করবেন করবেন না হতে পারে কিছুদিন পর আল্লাহকে হৃদায়ত করে দেবেন শেষ কানে কালে মাই রায় পড়ে আল্লাহ হয়তো তফিক দিয়ে দিলেন তাকে তবা করা তা তোমাকে এই ফায়সালা করার ইতি আর কি দিল গাইব সম্পর্কে অদৃশ্য সম্পর্কে তুকদির সম্পর্কে লুকাইত যে হারাম কাজ করে অন্যায় কাজ করে তো অল্লাহে আল্লাহর কসম করে বলছি লাইফ্লা অমক ব্যক্তি আছে না ওকে আল্লাহ কখনো মাফ করবেন না তারপরে এই লোকটি যে লোকটি মন্তব্য করলো সে মারা গেল আবেদ মারা গেল সবাই মরবেলা সম্পর্কে কথা মোতাবেক আমাকে চলতে হবে হ্যাঁ অমুক ব্যক্তি অমুক আবেগ আবেদ ব্যক্তি পরেশগার ব্যক্তি কসম করে ফেলেছে সুতরাং আমাকে তোমার মোতাবেক চলতে হবে আমি তাহলে আর মাফ করতে পারছি না কারণ তুমি কসম করে ফেলেছো বুঝতে পারছেন তো মানে জানলে আল কে এমন ব্যক্তি আছে যে ব্যক্তি আমার সম্পর্কে আমার কাজ ইখতিয়ার সম্পর্কে আমার আল্লাহ করবেন ব্যক্তিকে মাফ করব না আমি তাকে মাফ করে দিলাম মাফ করে দিলাম তুমি যার সম্পর্কে বলছি আল্লাহ কখনো মাফ করবে না তাকে আমি মাফ করে দিলাম আহ্বাত আমলাকে আর তোমার আমলকে আমি ধ্বংস করে দিলাম নষ্ট করে দিলাম যাও তোমার এই অহংকারের কারণে তোমার আমলকে আমি ধ্বংস করে দিলাম রাহু মুসলিম হাদিস হাদিসে রয়েছে এই যে বক্তব্য পেশ করেছিল যে আল্লাহ কখনো ওই ফাসিক লোকটিকে পাপি লোকটিকে মাফ করবে না মদ খায় মদে ডুবে তাকে আল্লাহ কখনো মাফ করবে এরকম অহংকার কিছু আবেদ এর মধ্যে চলে আসে হয়তো একটি লোক মদ ভুল একটি লোক জুয়া খেলে একটি লোক হয়তো ফিল্ম দেখে সব ফাঁসে কি কাজ কাবিরা কোনো সন্দেহ নাই কিন্তু এই সিদ্ধান্ত দেওয়া আপনার আপনার না। আল্লাহ কখনো মাফ করবে না এরকম যতক্ষণ বেঁচে আছে আপনার কিছুই জানে নাই যে তার শেষ মুহূর্ত পর্যন্ত তো কি আছে কি কর্ম করে সে মরবে আন্নাল কায়লা রাজন আবেদ এই কথা যে ব্যক্তি বলেছিল সেই ব্যক্তি আবেদ ব্যক্তি ছিল পর ব্যক্তি খুব এবাদত বন্দী করতো আরো বলছেন এই লোক সম্পর্কে একটি কথা মাত্র বলেছিল কিন্তু এই একটি কথার কারণে কি হয়েছিল আও বা দুনিয়াহেরা তাহ তার ইহকাল কেও বরবাদ করল ধ্বংস করল্লা ইহকাল ধ্বংস করল মানে তার আমল যা জীবনে করেছিল সব ধ্বংস হয়ে গেল तो लेखक विषय टीके सम्पर्हंकार करम करा কেন নিয়ে আসলেন কি তা উত্তহিদে জন্য যে আল্লাহ সম্পর্কে আল্লাহর ই সম্পর্কে আল্লাহর এলম কুদরত সম্পর্কে আল্লাহর এলম আল্লাহ জানেন যে শেষ মুহূর্ত পর্যন্ত কি অবস্থায় লোকটি থাকবে আল্লাহর কুদরত আল্লাহর ক্ষমতা জান্নাত আমার জাহান নাম আমার আমি কাকে জান্নাত আমি কাকে জাহান নামে দেব আর কুদরত ক্ষমতা সর্বশক্তিমান আমি আমার সবকিছু তাহলে তোমার ইখতিয়ার কোথায় আল্লাহ রাবুল আলমিনের কুদরত সম্পর্কে সে কি করলো যেমন তাকে সম্মান প্রদর্শন করা উচিত ছিল যেমন তার কদর করা উচিত ছিল এবং যেমন শ্রদ্ধাশীল হওয়া উচিত ছিল তাকে উদাহরণ দি আল্লাহ রাবুল আলমী রাবুল আলমী কোন তুলনা কোন মানুষের সাথে চলে না কোন নেতা মাথা ও সাথে কোন তুলনা চলে না কিন্তু বুঝাবার জন্য বলছি একজন যদি বড় বস থাকে তিনি একটা ফায়সলা করবেন কোন এক কর্মচারী সম্পর্কে তার অধীনস্থ কর্মচারী সম্পর্কে মাফ করতে পারি বস কখন মাফ করতে না এই কথাটি এই বক্তব্য যদি সামনে সেই বস পছন্দ করবে না অপছন্দ করবে অপছন্দ করবে তো আমার কাজ আমি কি করব না করব এটা আমার ব্যাপার সেবার উত্তম দৃষ্টান্ত তো তৌহিদের পরিপন্থী আল্লাহ রাবুল আলমিন যে সর্বশক্তিমান আল্লাহ রাবুল আলমী ইয়ার কুদরত হেকমত এলম সম্পর্কে কারো ইখতিয়ার নেই কারো কোন রকমের সেখানে অংশীদার নেই ভাগ নেই আর এই ব্যক্তি যেন নিজে ফ্যাস করলো যে আল্লাহ তাকে মাফ করবে না মাফ করা না করার ক্ষেত্রে মনে হচ্ছে যে তার কথা আর ওপর ভিত্তি করে কিছু হবে সেই জন্য সেই ব্যক্তি তহিদ এর পরিপন্থী কাজ করলো তহিদ তার দুর্বল যদি না হয় তো আর নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা আছে সেই জন্য আল্লাহ রব্বর কি বললেন আহ্বাত তোমার আমলকে ধ্বংস করে দিলাম এগুলিশের খুব বেশি আমল ছিল কিন্তু একটি ক্ষেত্রে অমান্য করার জন্য আল্লাহর আদেশ আল্লাহ কি করলেন দেখছেন যে আমি যে কথাটি বলছি এটি সহি কোরআন এবং হাদিসের দৃষ্টিতে সহি মুশরেক চোখের সামনে দেখছেন আল্লাহ ছাড়া অন্য সেজদা করছে মাজারে সেসদা করছে তখন দেখলেন যেহেতু জীবনের কোন ক্ষেত্রে রকম আপনি মন্তব্য করলেন কিন্তু আপনি অহংকার করে নাই বরং খুশু খজুর সাথে বিনয়ী হয়ে যে আল্লাহকে মানে না আল্লাহকে শেষদা করে না আল্লাহকে ডাকে না আল্লাহর জন্য জবাই করে না জন্য মানত করে না মানুষের জন্য করে মৃতের জন্য করে তাহলে আল্লাহ কি করে তাকে মাফ করতে এই রকম কথা যদি বলে তাহলে আল্লাহারি মুসলিম রয়েছে ইহাদিস আবার রাহু আল্লাহর কিছু বান্দার রয়েছেন যারা যদি আল্লাহ সম্পর্কে কসম করে তো আবর রাহু আল্লাহ তাকে কসম মুক্ত করে দেন এখানে আল্লাহর সম্পর্কে যদি কসম করে অর্থ ভাষ্য কার্বন বলেছেন যদি না পাই তা আর কোথায় আমাদের রাস্তা আছে পাবো এইভাবে যদি আল্লাহকে ধরে তো লাহ তাকে আল্লাহ কসম মুক্ত করে মানে তার দু আল্লাহ শুনে নেই তো এইরকমই তার আশা আশা রেখে যদি বিনয়ী হয়ে নিজেকে ছোট মনে করে আল্লাহর কাছে যদি বলে যে আল্লাহ তার সেই ব্যক্তির আমল ধ্বংস হয়ে যেতে পারে যেমন আগের হাদিসটি দ্বারা বোঝা গেল রকম কথা থেকে যথাসাধ্য বেঁচে থাকতে হবে যথাসাধ্য বেঁচে থাকতে হবে যাতে করে আমাদের তৌহিদ নষ্ট না হয় তৌহিদ দুর্বল না দ্বিতীয় বস্তু হচ্ছে বাবুল বাবুল্লাহ আল্লাহি আল্লাহ রাবুল আলমিনের মাধ্যমে কারো দরবারে আল্লাহর কোন মখলুক সৃষ্টি দরবারে সুপারিশ করা আল্লাহর নাম নিয়ে সুপারিশ করা সুপারিশি হিসাবে বা সুপারিশকারী হিসাবে আল্লাহকে পেশ করা আল্লাহর নামকে পেশ করা কারো দরবারে কি বুঝতে পারলেন দুইটি দিক আছে একটি হচ্ছে যে আল্লাহর দরবারে কোনো বান্দার সুপারিশ পেশ করা আল্লাহর কাছে দরখাস্ত করা যে হে আল্লাহ তোমার প্রিয় নবী সাল্লা সাফাত আমাদের দান করা মানে আল্লাহ তোমার প্রিয় নবী সালামের সাফাতে আমাদেরকে জান্নাত দান করা ঠিক না সাফাত হবে না হবে না মমিনের জন্য সাফাত হবে মুশ্রেকের জন্য হবে না হ্যাঁ আল্লাহ যার জন্য ইচ্ছা করবেন সাফাত হবে মানে আল্লাহর অনুমতি করবেন সাফাত হবে যদি কেউ বলে আল্লাহ আল্লাহম শাফে নবী না হে আল্লাহ তোমার নবীর সাফাত আমাদেরকে দান করা চাইছে কার কাছে আল্লাহর কাছে নবীর কাছে না নবীর কাছে গিয়ে যদি কেউ দরখাস্ত আমাদের সাফাত করুন আহ্বান করছে কিন্তু আমার জন্য সাফাত করেন আল্লাহর কাছে মানে দোয়া করেন যতক্ষণ বেঁচে আছেন দোয়া করতে পারবেন নবী সাল্লাহেকালের পরে কবর থেকে কারোর জন্য দোয়া করবেন মধ্যে জন্য আল্লাহ আপনি আল্লাহর কাছে আমাদের করে দেন বা আমার জন্য একটু দোয়া করে দেন চলবে আদম সন্তান কিনা তিনি হ্যাঁ মা বাবা থেকে হয়েছেন আদম সন্তান তো আদম সন্তান এতে করলে এন কথা তার আমল কাজ কর্ম নামাজ রোজা দোয়া সাফা সব বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে গেছে এই জন্য সাহাবাই কেন কখনো বলেননি বোখারি শরীর হাদিসা আছে বরং ওমার রাজি আল্লাহ যেমন দুর্ভিক্ষ দেখা গেল বৃষ্টি হচ্ছে না আর লোকেরা অনাহারে মরে যাচ্ছে তখন আব্বাস রাজি আল্লাহ আল্লাহ রসুলের চাচা তার কাছে দরখাস্ত করলেন আপনি দোয়া করেন আব্বাস চাইতে এই দিক দিয়ে মমিনা মমিন চাচা তখন আল্লাহ রসুলামের চাচার কাছ থেকে দৌড়া নেব বললেন আল্লাহ তোমার নাবি যতদিন হায়াতে ছিলেন তোমার নাবির কাছে আমরা গিয়ে দুয়ার দরখাস্ত করতাম এখন নবী আমাদের মাঝে নন সেই তার চাচার কাছে আমরা দুয়ার দরখাস্ত করেছি তিনি আল্লাহ আমরা সেই দোয়া আমাদেরকে বৃষ্টি দান কাছে যদি কবর কাছে গিয়ে দরখাস্ত করে রাসুল আল্লাহ আমাদের জন্য দোয়া করেন্লাহ ইসফা ইয়ারসুল্লাহ ইস্তানা আমাদের জন্য পানি চান আল্লাহর কাছে যদি বলা যায় হইতো তাহলে উমার রাজি আল্লাহ এই মাসলাকি জানতেন না আর যদি যায় তো তিনি কি আর আব্বাস যেতেন নবীকে ছেড়ে কি অন্য কারো কাছে আল্লাহ তোমার নবীর সাফাত দান করো আল্লাহ আম্বিয়া কেরামে সাফাত দান করো আল্লাহ আমার আব্বা নেক লোক ছিলেন তার সাফাত আমাকে দান করো কোন ব্যক্তির সাফাতক লোক তার সাফাত আল্লাহর কাছে পেশ করা কারো সাফাতের মাধ্যমে আল্লাহর সাফাতের বিপরীত কোন যোগ্য ব্যক্তি তার কাছে সরাসরি চাওয়ার সাহস হয় না বা চাইলে পাবো কি পাবো না তখন তার দরবারে গিয়ে দরখাস্ত করেছেন যে আপনার কাছে আল্লাহর সাফাত পেশ করছি আল্লাহ সাফা আল্লাহকে মাধ্যম হিসাবে পেশ করছি আপনি আমাকে অমক বা কেমন মনে করলেন একজন মানুষের মতো মনে করলেন মানুষ মানুষের কাছে সুপারিশ করে একজন ইঞ্জিনিয়ার সাহেবের কাছে কোন কাজ করে নিতে হবে একটা ডিজাইন বানিয়ে নিতে হবে সরাসরি আপনার সাথে অত গুড টার্ম নেই পরিচয় নেই গাঢ় খাতির নেই সরাসরি চাইলে হয়তো দিবে কি দেবে না সেজন্য তখন আমাকে বললেন আপনার কথা মামতি হবে তাকে তো একটু আমার কথা বলে দেন না একজন মানুষের মতো হ্যাঁ যে আল্লাহ মানুষের কাছে নবীর কাছে সাফাত করবে যে এ মাহমদ একটু দিয়ে দাও না জি কুফুরীর আশঙ্কা আছে তহিদের বিপরীত তহিদের পরিপন্থী যার কারণে নবী করিম एकजुन का रागान्वित सुन सुन सुन तुम्हें लेखक आल्ला सामने आल्ला साफा पेशा विपरीत आल्ला दरबारे सृष्टि साफा चलु आल्ला के सुपारिश करी हिसाब से पेश करबरबारे जाएज नई عن جبير بن متعمن رضي الله عنه قال جاء عربي الى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله نحكت الانفس وجعل عيال وهلكت الاموال فاستسق لنا ربك فinna nastashfa billahi alayka wa bika ala Allah wa bika ala Allah فقال আরবি বেদুইন জাজাবুর যারা শহর থেকে দূরে থাকতো একটা হয়তো বকরি ছাগল নিয়ে উঁট নিয়ে ওই মরুভূমিতে পড়ে আছে তার দিন সম্পর্কে জ্ঞান কি করে পাবে দিন সম্পর্কে জ্ঞান কি করে পাবে শেখার কোন উপায় নেই তার আল্লাহ রসুল নাহ নাহাকাতিল ফুস মানুষ সব অসহায় হয়ে পড়েছে না হা মানে দুর্বল হয়ে পড়া ভেঙে পড়া অসহায় হয়ে পড়া নাহাকাতিল কাতিল মানুষ সব অসহায় পড়েছে হয়ে পড়েছে ও জাল আয়াল আর পরিবার পরিজন সন্তান সন্ততি এরা ক্ষুধার্ত হয়ে পড়েছে মানে খাবার দাবার কোনো ব্যবস্থা নেই বৃষ্টিপাত না হলে না খেজুরে বাগানে ফল হবে না আঙ্গুর হবে না অন্য কোনো ফসল আদি জন্মাবে তাহলে খাবার পাবে কোথা থেকে ও হালাকাতিল আমলো ধন সম্পদ সব ধ্বংস হয়ে গেল ধন সম্পদ সেই যুগের ছিল উঁট ছাগল বুকুরি তো যদি বৃষ্টি না হয় তাহলে সেগুলি ধ্বংস হয়ে যাবে না মরটি পশায় মরে যাবে ছাগল বৃষ্টি তলব করুন ইস্তিস্তা এখান থেকে ইস্তিস নামাজবার সলাতুল ইস্তিস্তা মানে পানি চাওয়ার সুকিয়া শুক্রিয়া মানে পান করানো পানি পান করানো হ্যাঁ মানে নিজে পান করা আর সাকা অন্য অন্যকে পান করানো আর ইস্তিসা মানে আল্লাহ আমাদের গোলমাল করছে তার মধ্যে দুইটির মধ্যে একটি তো ঠিক ছিল তার ফাইনাস আলাইকা অলালা আপনার নিকট আল্লাহর সুপারেশ পেশ করছি। আপনার নিকট কার সুপারিশ পেশ করছি আল্লাহর সুপারেশ মানে আল্লাহ কে আপনার দরবারে পেশ করছি যে আপনি দোয়া করুন আপনি করবেন আল্লাহ যেন সুপারেশ করছেন যে মুহাম্মদ এদের জন্য দোয়া করে দাও না এদের জন্য একটু দোয়া করে দাও হ্যাঁ আল্লাহ রব আলম যেন মোহাম্মদের কাছে দরখাস্ত করছেন অনুরোধ করছেন জায়েজ আরাম তিদের পরিপন্থী এটি ছিল আপত্তিকর অসন্তুষ্ট হয়ে নবী কেন্লাম এই বাক্যটির ওপর আর কালকে আমার হাসেলার মাঠে সুপারিশ মানে যেভাবে সুপারিশ হবে শেষ দেয় পড়ে থাকবেন তখন আল্লাহ বলবেন চাও কি চাও তুমি আল্লাহ রকম গুনাগার লোকদেরকে আমার উন্মতির মাফ করে দেন এক একটা ক্যাটাগরি এক এক শ্রেণীর মানুষ তাদের সম্পর্কে নবী করিম্লাম দরখাস্ত করবেন আর আল্লাহ রাখবেন তখন তাদেরকে মাফ করবেন যখন নবী সাল্লাম এই কথাটি শুনলেন ফাঁকা নবীল নবী করিম্লাম বলেন সুভান আল্লাহ সুভেন আল্লাহ আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি আল্লাহ পাক ও পবিত্র কিসে থেকে এইরকম ত্রুটি থেকে যে মোহাম্মদের মতো বান্দার কাছে আল্লাহ এসে কি করবেন অনুরোধ করবেন সুপারিশ করবেন একটু চেয়ে দাও পানিটা দাও পানিটা চেয়ে দাও পানির জন্য একটু বৃষ্টির জন্য আল্লাহ ত্রুটি থেকে দুর্বলতা থেকে কমজোরি থেকে মুক্ত পুত্র পবিত্র সুভান আল্লাহ সুহানো ফমাজ আল্লাহ নবী করিম সাল্লা বার বার করে এইরকম তসবি পাঠ করতে রয়েছেন সুহানো সুহান আল্লাহ করতে রয়েছেন শুভান্বিত হয়েছেন তা প্রকাশ পাচ্ছে তারা যাব বেদুইন অসভ্য মানুষ কিছু বুঝতে পারেনি সে সম্মাকাল তারপরে নবীলাম বললেন ওয়াই হাকা আফসুস তোমার জন্য আফসুস তোমার জন্য তুমি কি জানো আল্লাহ কোন সত্তার নাম আল্লাহ যে কি জিনিস আল্লাহ যে কোন সত্তা তুমি কি জানো কোন আইডিয়া ধারণা আছে তোমার তুমি এত সস্তা মনে করলে এত সামান্য মনে করলে মানুষের মতো যেমন আল্লাহ রবিনে শাহ ও সৌকাত আল্লাহ রব্লা মান মর্যাদা এর চাইতে অনেক উঁচু যে মহম্মদ সালামের কাছে কি সুপারিশ করতে মহম্মদাল্লাম আব্দু ও আল্লাহর গোলাম গোলামের কাছে মনির সুপারিশ করবেন তারপরে আল্লাহর সুপারিশ কারোর কাছ থেকে করেন না আল্লাহর সৃষ্টির কাছে আল্লাহ সুপারিশ করবেন না আল্লাহর সুপারিশ হয় না কোন বান্দার সামনে তবে তার উল্টুটি হয় কি এই জন্য নিয়ে আসা হয়েছে যে আল্লাহ রবুল আলমীর জাত সম্পর্কে সম্ম জ্ঞান থাকতে হবে আল্লাহর রব জাত এই রকম নয় যেমন একজন মানুষ হয় একজন বিচারপতি হতে পারে একজন চিফ জাস্টিস প্রধান বিচারপতি যেমন হতে পারে আল্লাহুল্লাহাদ আল্লাহ রবী কারোর সাথে কোন আল্লাহর সাথে কোনো কিছুর তুলনা নেই তিনি সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা আমাদের শুদ্ধ করতে হবে আল্লাহর আশা করা যে আল্লাহ রবুল্লা আলমিন অন্য অন্য ভালো কর্ম দিয়ে সেই গুণাগুলিকে মাফ করে দেবেন যেমন কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে অনেক আমলের তৌফিক দান করেন আমি শির থেকে বিদাত থেকে আর আকিদার ত্রুটি থেকে আমাদেরকে আল্লাহ রবীন্দ্র এই অধ্যায় হচ্ছে এই সম্পর্কে তৌহিদের বেড়া বেড়া বুঝেন কি আপনারা হ্যাঁ ঠিক আছে নিরাপত্তা বেষ্টন তো তৌহিদের যে নিরাপত্তা বেষ্টন আছে তার সুরক্ষার ব্যবস্থা করেছেন তার শিক্ষান করেছেন আপনার তহিদ আল্লাহ সম্পর্কে আপনার সঠিক আকিদা হইতে হবে তার হেফাজত কেমন করে করবেন সুরক্ষা কেমন করে করবেন সেই সম্পর্কে নবী করিম সাল্লা সাল্লাম যত্নবান ছিলেন সজাগ ছিলেন এবং অম্মতকে সতর্ক করে দিয়েছেন সাদ্দ হু তরকা সির্ক এবং নবী করিম যতগুলি পথ রয়েছে সমস্ত পথকে বন্ধ করেছেন সাদ মানে বন্ধ করে দেয় এই জন্য বাঁধ বাঁধ দেওয়া হয় নদী নালার বাঁধ হয় না বন্যার থেকে বাঁচার জন্য তাকে সাদ বলা হয় তো বন্ধ করে দিয়েছেন সেই সব রাস্তা আছে সে রাস্তা কিসের তোরকা সির্ক সিরকের যত রাস্তা হইতে পারে সমস্ত রাস্তাকে বন্ধ করেছেন কবর মাজার পূজা মূর্তি পূজা ছোট সীরক বড় সির্ক এসবে যত রাস্তারে সমস্ত রাস্তা বন্ধ করেছেন এই রাস্তা বন্ধ করার জন্য সিরকের রাস্তা বন্ধ করার জন্য তাবিজ তোমার হারাম করেছেন সির্কের রাস্তা বন্ধ করার জন্য বালা ঝোলানো বালা ঝোলালে আর কালো সুতা বেঁধে রাখলে বা কিছু বেঁধে রাখলে বদনজর থেকে বেঁচে থাকবো এখানে কি বলবো ছোট বাচ্চাদের কি দেয় হ্যাঁ কাজল কাজলের টিপ দিয়ে দেয় এই করে তাহলে বদনজর থেকে বেঁচে থাকবে এগুলি হচ্ছে শির্কের রাস্তা এই সমস্ত শির্কের রাস্তা ছোট বড় সমস্ত শির্কের রাস্তাকে নবী করিম সাল্লা সাল্লাম বন্ধ করে দিয়েছেন যাতে করে সেগুলি দিয়ে প্রবেশ না করে আর যদি সেই ক্ষেত্রে সে প্রবেশ এইজন্য সম্পর্কে বাড়াবাড়ি করতে অতিরঞ্জন করতে নিষেধ করেছেন শক্তভাবে এবং বলেছেন আগের লোকেরা গুমরা হয়েছে সিরকে নিমজ্জিত হয়েছে তারা বাড়াবাড়ি করার জন্য গোলুফিস কর্মশীলদের সম্পর্কে বাড়াবাড়ি করার জন্য নুআল ইসলামের জাতির লোকেরা গুমরা হয়ে মুসরে পেয়েছে ইহুদিন নাসারা ইসা আল ইসলাম সম্পর্কে বাড়াবাড়ি করে তারা গুমরা হয়েছে সুতরাং আমার সম্পর্কে বাড়াবাড়ি করবে না ইয়া আহলাল কিতাবুফিনেড়ি অতিরঞ্জন করার জন্য আগের জাতিরা ধ্বংস হয়েছে মুশরিক হয়েছে কাফের হয়েছে এইরকমই অলি আউলিয়ার নামে তাদের কবরকে পাকা করা সাধারণ কবর না রাখা আপনার বাবার মতো কবর থাকলো না তার কবর পাকা কেন হলো তার উপরে চাদার চাদর কেন চললো তার উপর গম্বুজ কেন তৈরি হলো হ্যাঁ তারপরে সেখানে শেষ দেখানো শুরু হলো সেখানে অরসের মেলা লাগলো আপনার বাবার কবরের জন্য মেলা লাগে না আপনার ভাইয়ের কবর জন্য মেলা লাগে না আপনার স্ত্রী কবরের জন্য আবার ওদের কবরে কেন মেলা লাগলো আর সেখানে নজর অরস লাগছে এই সব বাড়াবাড়ি গোলু করতে গিয়ে মুশরেক হয়েছে তারা এইসব রাস্তা নবী করিমিসাল্লাম বন্ধ করে দিয়েছেন কিন্তু বন্ধ করার পরেও কেউ যদি সেই রাস্তা না মানে যেন আমি বাঁধ ভেঙে যাব। তাহলে সে মুশরেক হবে সে সিরকে নিমজিত হবে নবিয়ে করিম্লাম দিন কে পূর্ণভাবে উম্মত পর্যন্ত পৌঁছে দিয়েছেন আন আব্দুল্লাহ ইবনে সিখিরি قال انت لبت في وفده بني عامر الى رسول الله صلى الله عليه وسلم فقلنا انت سيدنا فقال السيد الله تبارك وتعالى قلنا وافذا له فضلا وعظمنا طولا فقال قولوا بقولكم او بعض قولكم ولا يستجرينكم الشيطان رواه ابو দুইটি হাদিস রয়েছে যাতে কথার থেকে সতর্ক করা হয়েছে তহিদের যে বেড়া রয়েছে বেস্টন রয়েছে তার হেফাজতের ব্যবস্থা করা হয়েছে আর শির্ক রাস্তাকে বন্ধ করা হয়েছে শির্ক থেকে কথার শীর আর অন্তরের আকিদার আর আমলের হোক সমস্ত রকম ছোট শীর বড় শীরক গোপনীয় শীরক প্রকাশ্য শীরকের খাফি হোক আর জালি হোক সমস্ত রকমের সির্ক থেকে নবী করিম সাল্লাহিম সতর্ক করেছেন আর সেই রাস্তা গুলি চোরাচোরা রাস্তা রয়েছে বহু চোরাচোরা রাস্তা রয়েছে সেসব রাস্তাগুলিকে বন্ধ করেছেন আব্দুল্লাহিনেখে ফি আল্লাহ বলছেন আমের আমের গোত্রের একটি প্রতিনিধি দলে আমি রসুল্লামের কাছে পৌঁছিলাম নবী করিমের খেদমতে পৌঁছিলাম আমের গোত্রের একটি ওয়ফদ অর্থাৎ প্রতিনিধি দল যাচ্ছিল তাদের সাথে আমিও গেলাম না আমরা গিয়ে বললাম আনতা সৈয়দ না হে আল্লাহ রসুল আপনি আমাদের সৈয়দ সৈয়দ মানে এমনি নেতা হয় কিন্তু সৈয়দ শব্দ নবী সাল্লাহ সাল্লাম সাবধান করলেন না এটি সিরকের পথ মানুষকে সৈয়দ বলা বলছে সিরকের পথ আমাদের আপনি একমাত্র সৈয়দ তিনি সবকিছুর মালিক তিনি সারা বিশ্বের মালিক সুতরাং তিনি আসল সৈয়দ কল্যাণ আমরা বললাম তখন নবী সাল্লামের সম্মান প্রদর্শনের জন্য যখন সৈয়দ বলতে নিষেধ করে দেওয়া হলো তখন বললেন আফাদ আমাদের মধ্যে আপনি সবচাইতে বেশি শ্রেষ্ঠ আফদাল উত্তম ব্যক্তি তুলান এবং আপনি আমাদের চাইতে মহান আমাদের চাইতে মহান আপনি আজম আজিম থেকে তোমাদের এই কথাটি বলতে পারো বাউলে তো কিছু কথা সম্মান সূচক কিছু কথা বড় ব্যক্তিত্ব সম্পর্কে বলতে পারো কিন্তু শয়তান থেকে সাবধান শয়তান থেকে সাবধান ওয়ালা ইয়াস্তা কুমুর শান তবে শয়তান তোমাদেরকে গ্রাস না করে নেই গমরা না করে দেয় আলে বল সম্পর্কে অনেক সময় বেশি ভক্তি দেখাতে গিয়ে আমরা অতি অতিরঞ্জন করে ফেলি বাড়াবাড়ি করে ফেলি সুতরাং এতদূর যাবেন না যতদূর বাহ্যিক দেখছেন যা জাকাল আপনার কাছ থেকে অনেক কিছু শিখলাম অনেক কিছু পেলাম কিন্তু বলবেন যে হজুর বা ওস্তাদ আপনি আল্লাহ আপনাকে এত এলএম দিয়েছেন আপনার সাল্লাহ আমলে কোনো ত্রুটি দেখি না তো কালকে আমাকে আমার জন্য সুপারিশ করবেন এই আমাদের এতেকা বিশ্বাস আছে না এতদূর বাড়তে যাবেন না আল্লাহ রব আলমিনের তারিফের হামা গনগান এবারত বন্দী সীমানা নেই যত রকমের এবাদত বন্দী আছে সব রকমের এবাদত আল্লাহ রব করেন ঠিক না অন্তরের এবাদত কথার এবাদত আমলের এবাদত দৈহিক এবাদত আর্থিক এবাদত সমস্ত এবাদত আল্লাহর এবাদ সমস্ত রকমের এবাদত আল্লাহর ঠিক না কিন্তু মানুষের জন্য সিদ্ধিক রাজি আল্লাহ তাল যখন কেউ প্রশংসা করত। তখন তিনি আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহম ফেরলি মালাই অত্যন্ত ভালো লেগেছে আমাকে এই দোয়াটি তার জীবনই পড়ে আল্লাহম ফেরলি মালাই তা তার নিজেকে ছোট মনে করা যে আমার কত ভুল তুটি আছে আল্লাহ এরা জানে না ভিতরের কথা আল্লাহ সেগুলি আল্লাহ মাফ করে দাও এরা জানে না সে যেন আমার খুব প্রশংসা করছে আমার তারিফ করছে আমাকে খুব ভালো মনে করছে আল্লাহমক ভিতরের কথা যা জানে না এর আল্লাহ আমার মাফ করে দাও ওয়াজা আলী খিম্মাইয়া জন্ম আর আমার সম্পর্কে যে এদের ধারণা রয়েছে তার চাইতে আমাকে বেশি ভালো মানুষ বানিয়ে দাও আল্লাহ কত মূল্যবান কথা যে এদের যে ধারণা রয়েছে আমি হয়তো অতদূর পৌঁছিতে পারিনি তাহলে ওর চাইতে ভালো আল্লাহ আমাকে বানিয়ে দাও করে দাও ওয়াজা আল্লী খৈরাম মিম্মাইয়া জ্ন আল্লাহম আল্লাহ আলমুন ওয়াজা আল্লী খৈরাম মিম্মাইয়া নুন আপনিও দোয়া মুখস্ত করেন আপনারা যদি কেউ প্রশংসা করে দেশে যাবেন আসলে গ্রামে সব হচ্ছে চিটা বেশিরভাগ আপনার মত হয়তো পরেশগার তহিদদের আকিরা সম্পর্কে জ্ঞান সম্পর্কে জ্ঞান হয়তো নেই আলেম পাশ করেছে তারপরে হয়তো এইরকম জ্ঞান নেই তখন আপনার প্রশংসা কিছু লোক করতে পারে প্রশংসা করতে পারে মাশাল আল্লাহ আপনি তো কোনো মাদ্রাসে পড়েননি কোনো জায়গা থেকে ফারেকাননি হাফেজ তাইমার কিন্তু মাশাল আল্লাহ আপনার সবকিছুই বেশ দেখছি খুব সুন্দর আমলে এত পরিবর্তন হয়ে গেছে দেশে থাকলে তো এইসব হয়তো না হয়তো আল্লাহ আপনাকে এত ফিক দিয়েছে মাসা আল্লাহ আপনি খুব উন্নতি করে এসছেন খুব প্রশংসা করছে তখন আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ আমাকে আমার দোস্তি জানেন আল্লাহ তুমি আর যে ধারণা মানুষ আছে তার চাইতে আমাকে ভালো মানুষ বানাই দাও ওই আলনি খাইরাম ইম্মাই জন্য আর ফুলে যাবেন না আবার হ্যাঁ বেলুন ফুলার মতো বাপরে বাপ গ্রামের লোক তো প্রশংসা করা শুরু করেছে আর কি আমি তো একজন হয়ে গেছি এখন মুরুব্বী মানুষ সম্মানিত না ফুলবেন না খবরদার ফুলে হালকা জিনিস ভারী জিনিস ফুলে না আপনার মধ্যে সত্যি যদি তাকোয়া থাকে ওইটা ফুলবেন না আর বেলুনের মতো অন্ত ফাট করে ফুলে যাবেন খবরদার বেলুনের মতো হবেন না জি বরফের মতো হবে মজবুত হয়ে থাকবেন আর আশপাশকে ঠান্ডা করবেন বরফের মতো আগুরের মতো না হালকা আগুরের মতো আবার হবেন না যে আশপাশকে জ্বালিয়ে দেবেন মোমিন বরফের মতো হবে আশেপাশের লোকেরা গুমরা হয়ে আছে বেনামাজি আছে বিদাতে আছে মাজারে যাচ্ছে হৃদয়ত করেন বিদাত করছে মিলাদ করছে এই চল্লিশা করছে ইত্যাদি করছে তাহলে তাদেরকে ঠান্ডা করবেন বলেন ঠিক আছে কিছু কথা বললে তোমরা প্রশংসা তো করতে পারো কিন্তু তোমাদেরকে শয়তান জাতি করে গ্রাস না করে নেই এনার কেন শয়তান সুযোগ আছে যে মুসরে কেমন করে বানাবো প্রশংসা করতে করতে আল্লাহ স্থানে পৌঁছে দিল আল্লাহর গোনে ভূষিত করে দিল হয়ে ক্তি এবং শ্রেষ্ঠ ব্যক্তির পুত্র নবী আসলামকে সম্বোধন করে বলছেন ইয়া খায় ওনা খাই না এত তো ঠিক আছে না নেই এ বললো ঠিক নাই যে আব্দুল মাজি বলছে ঠিক না আমাদের মধ্যে শ্রেষ্ঠ নানা খাই ঠিক আছে তাড়াহোড়া করিয়ে আর ভুল বলেছেন ভুলটা স্বীকার করেন এইটা দোষটা স্বীকার করছেন মানুষের সেরা সমস্ত আম্বাম চাইতে শ্রেষ্ঠ ঠিক না তাহলে সমস্ত আম্বে চাইতে যদি শ্রেষ্ঠ হন তাহলে আমাদের মধ্যে শ্রেষ্ঠ না সাহাবে কেরম চাইতে খাই নন ইয়া খায়রানা খায়রানা পর্যন্ত ঠিক আছে কিন্তু তারা বলছেন ওয়া সৈয়াদানা অব না সৈয়দানা হে আমাদের সর্দার সৈয়দ এবং সৈয়দের পুত্র আমাদের সৈয়দের পুত্র তখন নবী কে নাম বললেন না একটু বাড়াবাড়ি হতে যাচ্ছে ফাঁকাল হে মানব সকল কুলু বেক তোমরা তোমাদের কিছু কথা বলো প্রশংসামূলক কিছু কথা বলো কুমোর শায়াতান তবে শয়তান তোমাদেরকে যেন গ্রাস না করেনি শয়তান তোমাদেরকে এইরকম করে ধরে জাহান্ন মে না ফেলে দেয় আমি মোহাম্মদ সাল্লাম আল্লাহ আল্লাহর দাস গোলাম ও রসুল হু এবং তার রসুল মা ও আমি ভালোবাসি না আমি পছন্দ করি না আমার যে স্থান রয়েছে আমার জাদা রয়েছে তার চাইতে ওপরে আমাকে নিয়ে গিয়ে রাখবে এটি আমি মা অবাসি না পছন্দ করি না আমি তাহলে খারাপ মনে করি বেশি প্রশংসা করে লোককে খুশি করা যায় না যিনি সত্যি লোক হবেন তার বেশি প্রশংসা করলে অসন্তুষ্ট হবেন যদি আপনি দেখেন যে আমার মধ্যে এই গুণ আছে বেশি প্রশংসা করলে আপনার ঘৃণা হয় তাহলে জানবেন যে আমার ইমান মজবুত ইনশাল্লাহ হতে যাচ্ছে আর যদি দেখেন যে খুব খুশি তাহলে তোবা করবেন আল্লাহ কাছে আমাকে অধিষ্ঠিত করবে আমার যে স্থান রয়েছে সেই স্থানের ওপরে আল্লাহ আল্লাহ আজ্ঞা মহান আল্লাহ রব আলিন যেই জায়গায় আমাকে রেখেছেন সেখান থেকে ওপরে আমাকে নিয়ে যাবে না সুতরাং বলবে সেই রাস্তাগুলি বন্ধ করেছেন এই জন্য কোন সময় নীরব থাকতেন না যেখানে দেখলেন যে আশঙ্কা আছে সেখানে সাবধান করতেন সৈয়ের শব্দটি কোন কোনো ক্ষেত্রে এসেছে ব্যবহার হয়েছে আর এখানে নিষেধ করা হয়েছে এজন্য জন্য আল্লামারা বলেছেন যে সৈয়দানা মানে আমাদের তাই না সৈয়দানা মানে আমাদের সৈয়দানা এখানে নিষেধ করা আছে সাইয়দানা বহু বচন দিয়েছে আমাদের সবার সর্দার আমাদের সবার নেতা আমাদের সবার মালিক এরকম বলা যাবে না কারণ ওইভাবে সাইয়দানা বহু বচন না বলে নিষেধ করলেন তারপর আলিফলাম দি আসাইদ আলিফলাম দেওয়া মানে তার মধ্যে পূর্ণাঙ্গ অর্থন আলহামদ মানে সমস্ত প্রশংসা ওই রকম আসাই মানে সবচেয়ে বড় মালিক সবচেয়ে বড় নেতা সবচেয়েতে বড় মালিক মনিক তিনি আল্লাহ আল্লাহ হচ্ছেন বলা যাবে না তাহলে বিদাতি আমাদের দেশে জলসা মহফিল ওয়াজ মহফিল মাহফিলের মেহরুল্লাহ পাবনার মেহরুল্লাহ মুন্সির বানানো দুরুদ জাইজ না। এটি সিরক সিরকের রাস্তা আল্লাহ সাল্লাহ আলা। নেবে। তাহলে এই কেয়ামিরা এই বিদাতিরা যারা এই দুরুদ পড়ে মহিলের দুরুদ আর বক্তা সাহেব শুরু করিয়ে দিল আর শুরু করিয়ে দেওয়ার পরে চুপে চা খেতে লাগলো আমি দেখেছি ছোটকালে ও বিদ্যাতিতে জলসা শুনতাম জলসা এলাকায় হলি হলো বিদাতির হোক আর হেদায়াতির হোক সব জলসাই শুনতাম তো গিয়ে বসছি কোনো জায়গায় কিয়াম শুরু হয়ে যেত যখন কিয়াম শুরু হইতো আমরা তো ক্যাম্প করতাম না তখন ভয়ে থাকাও মুশকিল তখন সুরে পড়তাম ওই চায়ের দোকানে দিকে যেখানে বাজার লেগে আছে ওই দিকে চলে অনেকে বলতো আরে বসে থাকবি না হলে মারতে শুরু করবেরা রা যে বসে আছে বিয়াদব বসে আছে রসুলের রসুল চলে আসছেন তো নিয়ে আসছেন আরে বসে আসছে পালা এখান থেকে আমি করুক আর বসেই করুক এই দুরুদ পড়ে শির করলো কি করলোনা শয়তানের হাদিস আবু দাউদ্দ হাদিস আল্লাহ না চলবে না জি তারপরে শুনতাম যে কথাটি বলছিলাম শুনতাম যে বক্তা শুরু আলা এ আল্লাহ থেমে গেল আর ওরা শুরু করলো হ্যাঁ শুরু করলো সাল্ আল্লাহ সাল্লা কার্লা আলা মানে নাম নিল না ওইদিকার বললো না তা অসম্পূর্ণ থেকে গেল না বাক্য অসম্পূর্ণ আল্লাহ হুম্মা হে আল্লাহ কখনো কখনো আবার বলতো আল্লাহ হোম্মা ব্যাস শুরু করিয়ে দিল হে আল্লাহ ব্যাস মানে বক্তা বলল হে আল্লাহ বক্তা চুপ থেকে গেলো চা বা দুধ খেতে কিছু পেশ করা হয়েছে তা বা একটু বিরতি নিতে একটু চিন্তা করবো যে কি বলো চিন্তা করতে থাকলো আর ওইদিকে দুই তিন মিনিট পাঁচ মিনিট ধরে চলছে আর এইরকম জলসব আজ মহবির শুনে আপনার অভ্যাস্তুতরা আর এই সম্পর্কে আবু হানিফা সাফি মালিক আহমদ আইম্ম আর বাবা অন্য অন্য আইম্মা কোনও প্রমাণিত নয় এই দুরুদ বাংলার জমিনে ইংরেজদের যুগে মেহরুল্লাহ মুন্সী বলে পাবনার একজন মুন্সি ছিল আগের মুন্সিরা কিন্তু আরবিও জানতো মানে হয়তো একটু সুরসার দিয়ে এটা পড়বে আর বক্তারা একটু চিন্তা ভাবনা করবে যে এরপরে কি বলবো বা চা চা দুধ খাবে মিলাদি দুরুদ মিলাদি দুরুদ জি তো কথা হচ্ছে যে এই এই হাদিস মনে রাখবেন এই হাদিস মনে থাকলে তাহলে এই বলে আমার হতে পারে আপনার মালিক আপনার মালিক তো আপনার সৈয়দি আমার সরদার আমার নেতা আমার বস তো সৈয়দি যদি বলে তো ওলামারা বলেছেন জায়জ আছে কারণ বেশ কিছু হাদিস আছে যেগুলিতে এক দিয়ে বলার প্রমাণ আছে বা বৈধতার প্রমাণ আছে সুতরাং আজকাল যে আরবি ভাষায় বিভিন্ন ইয়ে যে ইয়ে করা হয় অথবা ঘোষণা করা হয় তখন বলা হয় শব্দটি সারের অর্থে করছে জনাব জনাবের অর্থে সারের অর্থে তো এই অর্থে সৈয়দি এক বছর দি কিন্তু সৈয়দানা না সৈয়দেনা বলা জায়দানা বা আস না জায়দনা যেমন এই দুইটি হাদিসে এ সম্পর্কে আহ দেখলেন যে নবী করিম সাল্লা সাল্লাম कठोर भाव निषेध करा असयदी जी असयदल बदवी शुद्ध तरह सैयद असैयद भारत जमन आजम पूजा है खजा महुन च এরাকে কে যেমন আব্দুল কাদের প্রশ্ন করেছেন যে ওই সৈয়দ কুতুব নাম আছে তার সম্পর্কে নাম ছিল কোতব এক কোতাব হচ্ছে সুফিদের কৌতুব সুফিদের কৌতুব মানে সারা বিশ্বের যত আবদাল আছে সবাই ওই কোতুবের স্মরণাপন্ন উদ্ধার করা আকিদা এই এজন্য গস বলা হয় তিলানিক আব্দুল কাদি জিলানি গস বলা হয় আর গসের কাছে ফরিয়াদ করা হয় যে আমাদেরকে উদ্ধার করা হয় মানে মহান উদ্ধারকারী সিরকি কথাবার্তা কোন মানুষ গস কুতুব হতে পারে না তবে সাবদিক এমনি নাম তার কত নামে মাফ করবেন না এরকম না বলে সতর্ক থাকা উচিত হইতে পারে আম ভাবে হ্যাঁ যদি কোন এক ব্যক্তি তুমি বেনামাজি আল্লাহ তোমাকে মাফ করবে না এটি বিপজ্জনক কিন্তু যদি বেনামাজিকে আল্লাহ মাফ করবে না কারণ করানিস তারা আমি এতটুকু বুঝেছি আল্লাহ বেনামাজিকে মাফ করার কথা কোথাও নেই বরং জাহান্নামে যাওয়ার মূল কারণ প্রথম কালুল আমরা নামাজ পড়তাম না এই আসাই যদি বলে যে আল্লাহ কোরআন এবং কোন একটিও দলিল নেই আর বেনামাজি জাহান্নামি এর শত শত দলিল আছে শত শত দলিল আছে বেনামাজি জাহান্নাম সুতরাং ব্যাপক আকারে যদি বেনামাজি সম্পর্কে বলে তো ঠিক আছে আর যদি কোন এক ব্যক্তি যাই তুমি বেনামাজি তোমাকে আল্লাহ কখনো মাফ করবে না বলা যায় না সব গুণা আল্লাহ মাফ করবেন কিন্তু নামাজের গুণা আল্লাহ মাফ সমান সমানের চাইতে আল্লাহা মাফ করবেন কিন্তু শিরকের সমান গুণা হচ্ছে নাস্তিকতা মানব রচিত বিধানে বিশ্বাসী হওয়া মানব রচিত বিধানে বিশ্বাসী হওয়া বলছি কেন অনেক সময় মানব রচিত বিধান পালন করে কিন্তু সে কাফের কারণ সে বিশ্বাস করে না কিন্তু বাধ্য বলছে আমি বাধ্য তো শুধু ব্যাংক না থাকলে আমার উপায় নেই হয়তো সরকার বলছে যে আমাদের আন্তর্জাতিক ক্ষেত্রে আদান প্রদান করতে হচ্ছে আর আমরা দুর্বল অন্য অন্য দেশের কাছে সেই জন্য আমাদেরকে আর এই সুদ হারান ওগুলো তোমাদের তোমাদের ধর্মে রাখো তাহলে বড় কফের তাহলে সির করল না কোন মাজারে গেলো না কোন দেবতার কাছে না মন্দিরও গেলো না কিন্তু সে মুসলে সমান তো সমান করি কাল্লা মাফ করবে ওইরকমই নামাজ ত্যাগ করা হচ্ছে সীরকুপুরি সমান बा चम कसम करना जाद केल्का मन कर والذاريات ذرا فالحاملات وقرا فالجاريات يسرا فالمقسمات أمرا إنما توعدون لصادق وإن الدين لواقع والسماء ذات الحبك إنكم لفي قول مختلف يؤفك عنه من أفك قتل الخراصون الذين هم في غمرة ساهون يسألون أيان يوم الدين يومهم على النار يفتنون ذوقوا فتمتكم هذا الذي كنتم به تستعجلون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 فَرَبِّ السَّمَاءِ وَالْأَرْضِ إِنَّهُ لَحَقٌ مِثْلَ مَا